আমার একদিন বিরোধী দিয়ে আবার বারসলকুর আনি বেসতে পেরে রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সুরাত গুজরাটের আজ আট নাম্বার আয়াতত করলাম নাম্বারটা কি ঠিক আছে না সাত নাম্বার আয়ার সাত নাম্বার আয়ার তেলাও করলাম গত তারিখে ছয় নাম্বার পর্যন্ত আলোচনা হয়েছিল এখানে আল্লাহ পাকসুব হানা হতে হয় এরশাদ ফরমান তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে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 ইমানের প্রতি তোমাদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এবং তোমাদের অন্তরে ইমানকে সুসজ্জিত করেছেন এবং কুফুর পাপাচার এবং নাফরমানিকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন আর এ সকল লোকেরাই হল সঠিক পথের অনুসারী গত আলোচনার সাথে যদি আমরা একটু আবার চিন্তা করি তাহলে দেখবো যে সেখানে আল্লাহ পাকসুবহানা এমন কিছু বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো আমাদের বাস্তবে অনুসরণের জন্য আমলের জন্য প্রথমেই কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে বাড়াবাড়ি করে অগ্রগামী না হওয়া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 উচ্চ আওয়াজে কথা বলা যাবে না রাসুলের কথা চেয়ে নিজের কথাকে উচ্চু করা যাবে না জুড়ে কথা বলা যাবে না অতি ভদ্রতার সাথেই কথাবার্তা বলতে হবে এরপর রাসুল্লাহ সাল্লুআ আলি আসাল্লাম যখন নিজ ঘরে অবস্থান করেন তখন ধৈর্য ধারণ করে অপেক্ষা করা ডাকাডাকি না করা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 এখানে আজকে বলছেন যেখানে আল্লাহ যে তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসুল এ তারা বোঝানো হয়েছে যে আল্লাহ নিজের পক্ষ থেকে রেথালত প্রদান করেছেন আর আল্লাহ নিজে ওনার কাছে সরাসরি নির্দেশনা পাঠান আর তিনি শুধুমাত্র আল্লাহ পাকসুবাহানার নির্দেশনা অনুযায়ী ওনার রেতালতের দায়িত্ব পালন করেন সেহেতু তিনি যখন যেভাবে যে কাজটা করেন বা করতে বলেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকা নিজেদের পক্ষ থেকে আরো বেশি কিছু জানার বা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশনার উপর কোন ধরনের নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা না করা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 যদি তিনি তোমাদের অধিকাংশ কর্মের অনুসরণ করেন তাহলে তোমরাই তো কষ্টে পতিত হয়ে যাবে যেমন হুনাইনের ময়দানে হাওয়াজিনদের সাথে যখন যুদ্ধ হল শেষ পর্যায়ে হাওয়াদিনরা পালিয়ে গিয়ে দুর্গে অবস্থান নিয়েছিল সেখানে আশ্রয় নিয়েছিল রাসুল্লাহ আলাই অবরোধ করলেন কিন্তু তার একটা ছিল কুবিস না ভিতরে সম্ভব ছিল না বাহির থেকে করে রাখা হয়েছিল আর সেখান থেকেই তীরগুলা নিক্ষেপ করা হচ্ছিল আর তারা ভিতর থেকে তীর নিক্ষেপ করছিল দীর্ঘ অবরোধের পর রাসুল্লাহ সাল্লু আলাইহ্লাম ঘোষণা দিলেন আকামিকাল সকালে আমরা এখান থেকে চলে যাব তখন কত অতি উৎসাহী সাহাবি তারা রসলের এই কথাটা সহজভাবে গ্রহণ করলেন না তারা এখান থেকে তারা তাকে পরাজিত না করে তারা ফিরে যাবেন না এই জন্য তারা দৃঢ়তা দেখালেন তো তাদের অতি আগ্রহের কারণে তারা যখন চাইল যেখানে থেকে যাবে না তারা যুদ্ধই করবে রাসুল তখন অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে থাকুক যুদ্ধ করো কিন্তু দেখা গেল সেই যুদ্ধ করতে গিয়ে অনেক শাহবাদেরকে সেখানে সাহাব বরণ করতে হয়েছে আহত হয়েছে। হতে এরপরে বিজয় করা সম্ভব হয়নি কারণে একটা সুরক্ষিত দুর্গ ছিল এত কথির পরে যখন রাসুল উল্লাহ সাল্লাহ বললেন তাহলে আমরা আগামী কাল এখান থেকে চলে যাব। তখন সকলিগুলো হ্যাঁ আমরা চলে যাব। তখন তিনি হেসে দিলেন তাদের এই অবস্থা দেখে হাসলেন যে প্রথম তিনি বলেছিলেন আমরা চলে যাব তখন তারা যেতে চাইল না অতি আগ্রহের সাথে তারা যুদ্ধ করতেই চাইল কিন্তু ব্যাপক ক্ষতির পরে এখন যখন বলছেন মানে এই ধরনেরই এটাও ছিল তাদের কেমন একটা অতি আগ্রহের কারণে তাদের একটা আবদার যা আসল মেনে নিয়েছিলেন আর পরিণামে তারা ক্ষতির সম্মুখীন হয়েছিল এই কথাটি আল্লাহ বলছেন যে যদি তিনি তোমাদের অধিকাংশ কর্মের অনুসরণ করেন তোমরা যখন যা বলো তোমাদের সব কথাই যদি তিনি শুনেন শেষ পর্যন্ত এমন হয়ে যাবে যে তোমরা যা চেয়েছ তা তোমরা করতে পারবে না তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আমরা এই ধরনেরও দেখি তিনজন সাহাবা রাসুল উল্লাহ সাল্লু আলিহাসাল্লামের ব্যক্তিগত আমল জানার জন্য হজরতে আয়সা সিদ্দেখা রাজি আল্লাহ আনহার ঘরে গিয়েছিলেন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন ব্যক্তিগত আমল সম্পর্কে আয়সা রাজি আল্লাহার রাসুল্লাহ সাল্লাহ আলাই ব্যক্তিগত আমল সম্পর্কে বর্ণনা দেওয়ার পর তারা এটাকে যথেষ্ট মনে করলেন না তখন তারা মন্তব্য করতে থাকলেন তিনি তো আল্লাহ রাসুল আল্লাহ ওনার আগে পিছিয়ে সব গুণা মাফ করে দিয়েছেন সেহেতু ওনার এত আমলের দরকার নাই এই জন্য হয়তো তিনি কম করেন তখন একজন কসম করে বলল যে আল্লাহর কোসম আমি সারা রাত ঘুমাব না আল্লাহর অবাদ অতিথি কাটিয়ে দেব একজন বলল আল্লাহর কসম আমি সারা বছরে কখনো রোজা বাঙব না সারা বছর রোজা রাখব একজন বললো আল্লাহর কসম আমি বিয়ে সাদী করব না সারা জীবন আল্লাহর এবাদতিতে কাটিয়ে দেব রাসুলুল্লাহ সাল্লাহু আলহ্লাম মসজিদে নবীতে বসা ছিলেন তিনি শুনে ফেলেছেন তাদের কথা আরব বর্ণনায় হলো তিনি সরাসরি শুনতে পান নাই জিব্রাইল আলাহি ইসাল্লাম এসে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামকে সংবাদ দিলেন যে আপনার ঘর থেকে তিনজন লোক এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছে তিনজন লোক তোমরাই কি সেই তিনজন তারা বললো জি হ্যাঁ আমরা তিনজন তখন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এরপরও আমি বেলায় জেগে আল্লাহর এবাদতি করি সালাত আদায় করি আবার ঘুমাইও রমজান মাস ছাড়া অন্য সময় আমি অনেকদিন রোজা রাখিও না আমি বিয়ে করেছি এটাই আমার সুনত আমার এই সুনত যার পছন্দ হয় না সে আমার উন্মতের কেউ নয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম এই ভারসাম্যপূর্ণ যে নির্দেশনা দিয়েছেন যে আদর্শ যে তরিকা মানব সামনে উপস্থাপন করে গেছেন যা পালন করা মানুষের জন্য সহজ কঠিন করে তিনি দেন নাই কিন্তু কোন কোন সাহাবা তাদের অতি উৎসাহের কারণে বেশি বেশি আমল করতে চাইতেন আর এই বেশি করার একটা আগ্রহ তাদের মধ্যে ছিল যদি তারা এইভাবে বেশি বেশি তারা আগ্রহ যে প্রকাশ করতেন যদি রাসুল্লাহ সাল্লাই এটা তাদের সেই কাজ অনুযায়ী এটা অনুমোদন দিয়ে দিতেন তাহলে সকলের জন্য যেটা অপরিহার্য হয়ে যেত যা অনেকের পক্ষে সম্ভব ছিল না তারাবির সালাতের ব্যাপারও এনুর অনুরূপ আমরা দেখতে পাই যে রাসুল উল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম এসার সালাতের পরে মসজিদে একা একা তিনি কিছু সালাদ আদায় করলেন যারা তখনও মসজিদের মধ্যে রয়ে গিয়েছিল ওনার পিছনে তারা ইফতেদা করল যারা এই ইফতেদা করল তারা পরের দিন অন্য লোকদের কাছে ওইটা বলতে থাকলো যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসলাম বেলায় এইভাবে আরো অতিরিক্ত নামাজ পড়েছেন পরের দিন যখন তিনি আবার এই মসজিদে পড়তে থাকলেন তখন মুক্তাদের সংখ্যা আর একটু বেড়ে গেল এর পরের দিন আবার এদের কাছ থেকে প্রচার হয়ে গেছে সংখ্যা আরো বেড়ে গেল চতুর্থ দিন তিনি আর মসজিদে আসলেন না অথচ মসজিদ তখন লুকে ভরে আছে। অনেকে ওই খাসি দিতে থাকলো বিভিন্নভাবে আওয়াজ করতে থাকলো হয়তো তিনি ঘুমিয়ে গেছেন বা ভুলে গেছেন কিনা আসার জন্য এইভাবে তারা এদের বিভিন্ন ধরনের তারা আওয়াজ করতে থাকলো এইভাবে গেল ওর দিন ফদরের সালাতের পর রাসুল উল্লাহ সালু আলাহুয়া সাল্লাম বললেন যে আমি রাতের সালাতের ব্যাপারে তোমাদের এই আগ্রহ লক্ষ্য করলাম যদি আমি নিয়মিত তোমাদের সামনে এইভাবে যদি হাজির হয়ে যাই আমি আশঙ্কা করি আল্লাহ সালাবকে ফরস করে দেন কিনা যা তোমরা পালন করতে পারবে না তোমরা সক্ষম হবে না এইভাবেই রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম যেই কাজটা যেইভাবে করেছেন যেই মর্যাদা দিয়ে করেছেন সেইভাবে করাটাই হল শুননা মনে করেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলি ভাষাল্লাম কোন একটা আমল নিয়মিত করেছেন সেটা নিয়মিত করাটাই হলো শুননা কোনো আমল তিনি মাঝে মাঝে করেছেন সেটা মাঝে মাঝে করাটাই শুননা কোনো কাজ তিনি জীবনে একবার করেছেন সেটা একবার করাই শুননা এটা এই দলিল দিয়ে যে রাশিটা তো রাসুল উল্লাহম করেছেন এই জন্য আমি সারাদিন বোন করবো এটা হল বিদাত বিদাতের বিপরীতটাই হল শুননা আর শুননার বিপরীতটাই হল বিদাত যদিও রাসুল উল্লাহ সালাম করেছেন এই দলিল আছে তথাপিও এটা বিদাত কারণ তিনি এটা নিয়মিত করেন নাই রাসুল্লাহ সাল্লাসাল্লামের আমল গুলো তিনি যেভাবে করেছেন যে আমলটাকে যে মর্যাদা দিয়ে করেছেন সেই মর্যাদা দেওয়াটাই হলো সুন্না এর বেশি করাটাই হল বিদাত কোনো মুস্তাহাবকে যদি কেউ ওয়াজিবের পর্যায়ে নিয়ে যায় সেই মুস্তাহাবটা হয়ে গেল বিদাপনতকে যদি কেউ ফরজের পর্যায়ে নিয়ে যায় সেটা হল বিদাপ এটা সুনত নয় প্রতিটি আমল রাসুল্লাহ সাল আলাইসালাম যেই পর্যায়ে করেছেন যেভাবে করেছেন যে মর্যাদা দিয়েছেন সেইভাবেই করতে হবে এর থেকে নিজের পক্ষ থেকে এখানে গুরুত্ব বাড়ানোর কোনো নাই যদি রাসুলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম সাহাবাদের অতি আগ্রহের কারণে যদি তিনি তাদের যখন যারা যা করতে চাইতেন সেটা কি তিনি মেনে নিতেন তাহলে তাদের জন্য এটা কষ্টকর হয়ে যেত তারা নিজেরাই এটা পালন করতে পারত না তাদের পক্ষে অসম্ভব হয়ে যেত এবং এটা সমগ্রিহার্য হয়ে যেত এবং সারা উন্মত সব সময় করতে হতো আল্লাহ এখানে সতর্ক করে দিয়েছেন যে প্রথম বলে দিয়েছেন তোমরা জেনে তোমাদের মাঝে রয়েছেন আল্লাহর রাসুল যদি তিনি তোমাদের অধিকাংশ কর্মের অনুসরণ করেন তাহলে তোমরাই কষ্টে পতিত হবে আল্লাহ তো তোমাদের অন্তরের মধ্যে ইমানের প্রতি মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আর তোমাদের অন্তরের মধ্যে ইমানকে তিনি সুসজ্জিত করেছেন ইমানের সৌন্দর্যে তোমাদের অন্তরকে তিনি সাজিয়েছেন সাহাবাই কারাম রাবু আল্লাহ তালাহুমদের মধ্যে এই আগ্রহের আল্লাহ প্রশংসা করেছেন তাদের আগ্রহের প্রশংসা করেছেন যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে তাকে এত মজবুত করে দিয়েছেন আর ইমানের প্রতিবাসা সৃষ্টি করে দিয়েছেন আমলে সালেহ করতে চায় আল্লাহর এবাদিতে মগ্ন থাকতে চায় এটা সেই ইমানের দাবির কারণই এটা হয়েছে কিন্তু তারা জন্য এটা কখনো মনে না করে যে আমি এটা চাইলাম কিন্তু তিনি এটা করলেন না এই ধরনের কোন প্রথম কথাগুলো হলো তাদের অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে তাদের আগ্রহ এটা খারাপ নয় তারা ভালো কাজ করতে চায় তারা সলাফ সিয়াম আল্লাহ রেবাদতি সবকিছু করতে চায় এটা খারাপ নয় ভালো কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সেইগুলোকে তিনি যেইভাবে করতে বলেন যতটুকু বলেন ততটুকুই করা কিন্তু তাদের মধ্যে এই আগ্রহ সৃষ্টিরও আল্লাহ এখানে প্রশংসা করে দিয়েছেন তোমাদের মধ্যে সেই আগ্রহটা সৃষ্টি হচ্ছে কেন যে আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে সে ইমানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আর ইমান দ্বারা তোমাদের অন্তরকে সুসজ্জিত করেছেন এই জন্য ভালোর প্রতি তোমাদের অন্তর এত বেশি আগ্রহী হয় ভালো কাজে ভালো কর্মের মাধ্যমে আমলে সালের মাধ্যমে তোমরা তৃপ্তি পাও প্রশান্তি পাও আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে সে ইমানের প্রতি ভালোবাসা পয়দা করে দেওয়ার কারণী হয়েছে আর আল্লাহ এই জন্য যেহেতু তোমাদের অন্তরের মধ্যে ইমানের প্রতি ভালোবাসা এবং ইমান দ্বারা সুসজ্জিত করেছেন অন্তরকে এই জন্য তোমাদের কাছে সকল প্রকারের কুফুর সকল প্রকারের ফাসফি গুনা খাতা আর সকল প্রকারের অবাধ্যতা না ফরমানি এগুলোকে আল্লাহ অপসমনীয় করে দিয়েছেন তোমরা কুকুরকে অপসন্দ করো তোমরা ফিস ফুজুরকে তোমরা অপছন্দ করো তোমরা আল্লাহর অবাধ্যতা এবং না ফরমানিকে তোমরা অপসন্দ করো এটা কি জন্য যে আল্লাহ এটা তোমাদের মধ্যে করে দিয়েছেন উলাই ইকা হুমুর রাশিদুন এবং তোমরাই হলে প্রকৃতপক্ষে সত্যের প্রতীক যে যাদের মধ্যে সেই ইমানের প্রতি ভালোবাসা আছে যাদের অন্তরের মধ্যে ইমান মজবুত আছে অন্তরের মধ্যে ইমানের বিপরীত কোন কিছু আর জায়গা লাভ করেনি যারা আমলে সালেহ গুরুকে তারা পছন্দ করে ভালোবাসে আর কুফুর ফুসুক এবং এই সিয়ানকে তারা অপছন্দ করে প্রকৃত পক্ষে এরাই হলো সত্যের পক্ষে সব পথের অনুসারী তারাই আর সাহাবাই কেনাম রবি আল্লাহ মধ্যে মধ্যেই এই গুণটা ছিল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 এটা ইমান যাচ্ছে একটা উপায় কেউ যদি খারাপ কাজটাকে তার কাছে ভালো লাগে আর ভালো কাজটাকে যদি তার কাছে মন্দ লাগে ইমান থাকলে সেই খারাপ কাজটাকে পছন্দ করতো না আর ইমানের পরিচয় এটা সে ভালো পছন্দ করবে আর মন্দ কাজকে অপছন্দ করবে এটা শাহাবাদের মধ্যে এটা ছিল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 নিজেদের পরিবার পরিজন নিজেদের আত্মীয় স্বজন বাড়িঘর সম্পদ সব কিছু ছেড়ে দিতে পারতেন করে দিতেন এত ভালোবাসার বস্তু করে দিয়েছিলেন তারা ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন আর তারা কোন প্রকারেই মন্দ কাজকে কুফুরকে সকল প্রকারের খারাপ কাজকে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 পাওয়ার জন্য নিজের মধ্যে সেই হকটাকে প্রয়োগ করার জন্য দাবি করতেন কারণ তারা আল্লাহকে বেশি ভয় করতেন তাদের ইমান এত নিয়েছিল। মানের বিপরীত কাজ হয়ে গেলে এ থেকে তারা পরিত্রাণ চাইতেন মুক্তি চাইতেন না নাজাদ চাইতেন তারা কোনো সময় কোনো মন্দের উপর অটল ছিলেন না কোন সাহাবাকে এর মধ্যে পাওয়া যাবে না যে তারা কোনো মন্দ কর্মের উপর তারা অটল ছিলেন এমন কোনো সাহাবা ছিলেন না কখনো কখনো বিচ্যুতি গঠেও গেলে এর তারা অটল থাকতেন না করে পবিত্র হওয়ার চেষ্টা করতেন কোনো ব্যাপার হলে হ্রদের হদ নিজের উপর প্রয়োগ করে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করতেন কোনো কোনো সাহাবা এমনও ছিলেন যে মসজিদের কুটির সাথে রশি দিয়ে নিজেকে বেঁধে কোনো কোনো সাহাবা নিজের ভুলের প্রাশ্চিত্তের জন্য নিজের ঘরের মধ্যেই রশি দিয়ে নিজেকে কুটির সাথে বেঁধে রেখে দিতেন তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার অপরাধে যখন ইমানদারদের সাথে সম্পর্ক চিহ্নের বয়কটের ঘোষণা দেওয়া হয়েছিল তাহাবিবনে মালেদ মুরারা ইবনে রবি তারা কি অবস্থা করেছিলেন হেলালি বিবনে ওমাইয়া তাদের অবস্থাটা ছিল যে তারা নিজেরা রশি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলেন এমন তহবা করেছিলেন যে আল্লাহর কাছে এই তহবাটা এমন পছন্দনীয় হয়েছে তাদের ক্ষমা করে তিনি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছিলেন সাহাবাদের মধ্যে এমন ছিল ইমান তাদের কাছে এমন পছন্দনীয় ছিল যে ইমানের বিপরীত কাজ করলে তারা দুনিয়ার সব কিছুকে সকল কষ্টকে তারা বরণ করে নিয়েও ওই গুণা থেকে পরিত্রাণ চাইতেন মহিলা করে সাল্লাম জানাজা পরিয়েছিলেন উমর এটা পছন্দ করলেন না একজন বেবি বেবি মহিলার জানাজা রাসুল পড়বেন তিনি পছন্দ করছিলেন না এই মহিলা এমন তোবা করেছে তার এই মধ্যে বন্টন করে দেওয়া হতো তাহলে সকলের ক্ষমা পাওয়ার জন্য এই তোবা যথেষ্ট হয়ে যেতাই কেন তারা কখনো কোন গুনার মধ্যে তারা স্থায়ী লিপ্ত থাকতেন না সেই গুনা খাতাকে না বরমানিকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবাধ্যতাকে ইমানের পর কুপড়ির পথে ফিরে যাওয়াকে তারা সবচেয়ে বেশি অপছন্দ করতেন আর অপছন্দের মূল কারণটা হল তাদের অন্তরে ইমান সুসজ্জিত হয়ে গেছে ইমানের দ্বারা তাদের অন্তরটা পরিপূর্ণ হয়ে গেছে এই এর বিপরীত কোনো কিছুই তারা পছন্দ করেন না ভালোবাসেন না ইমানটাই তাদের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার আল্লাহ ফাকসু ভান তাদের মধ্যে ইমানকে এমন করে দিয়েছিলেন আর যাদের ইমান এই পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ বলছেন এই শকুর লোক এরাই হল প্রকৃত পক্ষে সঠিক পথের অনুসারী এরাই হক পন্থী তারাই সত্যের উপর প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে দয়া এবংামত এই যে ইমানকে আল্লাহই করেছেন আল্লাহ করেছেন অনুগ্রহে আর সেই ইমামটাকে দিয়ে দিয়েছেন নিয়ামত হিসেবে আল্লাহান সৃষ্টি জগতের মধ্যে সব কিছুই আল্লাহান মানুষের জন্য নিয়ামত হিসাবেই রেখেছেন সকল মানুষের জন্য সব কিছুই নিয়ামত হুয়াল্লি হালা তালা মাহফিল আর তিনি আল্লাহ যিনি জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদেরই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর পাশুবাহানা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহর বাদ্য অবাদ্য মুমিন কাফের সকলের জন্য সে একটা আম নিয়ামত আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে রেখেছেন যে আম নিয়ামতের দ্বারা সকল প্রতিপালিত হয় সকল সৃষ্টিকুল এই নিয়ামত পায় সকল মানুষ কাফের মুমিন সকলেই এই আম নিয়ামক তারা পেয়ে থাকে আল্লাহ সেই আম নিয়ামক সকলের জন্যই তিনি ইব্রাহিম আলাহ ইসলাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি এই কাবাকে নিরাপত্তার জায়গা বানাও এবং এর অধিবাসীদেরকে তুমি ফল যারা তোমার প্রতি ইমানেছে এবং আখেরাতের প্রতি প্রতিছে আল্লাহ ইব্রাহিম আলাই মধ্যে একটু সংশোধনী দিয়ে দিলেন বললেন যারা আমার অবাধ্য হবে যারা আমার প্রতি কুফুরি করবে আমি তাদেরকে দুনিয়ায় রিজিক দেব অথপর আমি তাদেরকে কঠিন আজাদের মধ্যেই নিক্ষেপ করব। আর ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ার মধ্যে ইমানের শর্তটা লাগিয়ে দিয়েছিলেন এর একটা কারণ আছে এর পূর্বে ইব্রাহিম আলাই ইসালামকে যখন আল্লাহ বিভিন্ন পরীক্ষা মাধ্যমে বাফাই করে নিলেন আর ঘোষণা করে দিলেন আমি দুনিয়ার মানুষের জন্য তোমাকে ইমাম বানালাম তখন ইব্রাহিম আলাহ ইসলামের মধ্যে আগ্রহ পয়দা হয়ে গেল ইবাহিম সালাম মনে করছিলেন যেহেতু জালেমদের জন্য আল্লাহ এই ওয়াদা করছেন না তাহলে রিজিকটা হতো সকলের জন্য দোয়া করলে তিনি গ্রহণ করবেন না এই জন্য তিনি এই শর্ত লাগিয়ে দিলেন দোয়ার মধ্যে এই ইমামতি আর ধরনের নিয়ামত নয় এই রিজিকটা হলো ফল ফসল দিয়ে রিজিক দেওয়া এটা হল আম নামত সেই আম নিয়ামত আল্লাহর ইমামতি হল আল্লাহর সেই খাস নিয়ামত সেই খাস নিয়ামত শুধু হল এক কনিষ্ঠ মুমিনদের জন্য নির্ধারিত মুমিনদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হল খাস নিয়ামত হল ইমাম খাস নিয়ামত হলো হেদায়াত এটা আল্লাহ সকলের জন্য আম করে দেন নাই আল্লাহ যাকে চান শুধুমাত্র তাকেই তিনি সে হেদায়াত দান করেন এটা আল্লাহর খাস নিয়ামত কিন্তু আল্লাহ সকলের জন্যই দিদিকে ব্যবস্থা করে রেখেছেন সম্প্রসারিত করে রেখেছেন সকল মানুষই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 এবং আল্লাহর এটা খাস নেরামতিরই অংশ এটা আলিমন হাকিম আর আল্লাহ সব কিছু জানেন তিনি সুবিজ্ঞ তার জানাটা আমি এর আগের দিন ওটা বলেছিলাম এই সৃষ্টি জগতের কোন একটি অন অনুপরমাণু নেই যার সম্পর্কে তিনি জানেন না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 একটি দল অপর দলের উপর বিদ্রোহী হয়ে তারা অভিযান চালায় আক্রমণ করে তাহলে তোমরা সেই সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী দলের বিরুদ্ধে তুমরাও যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর দিকে আসে যদি তারা ফিরে আসে তাদের বিদ্রোহ থেকে যদি ফিরে ইসলাহের পথে ফিরে আসে তাহলে উভয়ের মধ্যে তোমরা মিশ করে দাও মিমাংসা করে দাও কিভাবে দি লাভ সমতার সাথে এবং সকলের প্রতি তোমরা সুবিচার করো নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন এই কথাটি কোন একটা বিশেষ ঘটনার সাথে সম্পর্কিত নয়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 এক পর্যায়ে তারা যদি পরাজিত হয় তারা শেষ পর্যন্ত এক পর্যায়ে আকুশ মীমাংসা মেনে নেয় তখন প্রথম কাজটাই হবে তাদের কাছ থেকে সকল অস্ত্র শস্ত্র কেড়ে নিতে হবে এই বিদ্রোহী হওয়ার কারণে তাদের কাছে কোন তাদের দায়িত্বে তাদের অধিকারে কোন অস্ত্র অস্ত্র রাখা যাবে না সবগুলো তাদেরকে কেড়ে নিতে হবে নেওয়ার পর তাদেরকে বন্দি করতে হবে আর বন্দী করে রেখে তাদেরকে ইসলাম দিতে হবে সংশোধনী দিতে হবে কিন্তু এই ক্ষেত্রে তাদের দন সম্পদ ও করতে পারবে সরকার এই বিদ্রোহীদের দন সম্পদ বাজেয়াত করতে পারবে এটা গণিমত নয় তাদের স্ত্রী সন্তান এগুলা গণিমত হবে না কারণ এরা মুমিন তাদের সম্পদ গনিমত হবে না বঞ্চ সরকার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে আটকিয়ে রাখবে বন্দি করবে এবং তাদের দন সম্পদগুলো বাজেয়াত করে নেবে যদি তারা পরিপূর্ণভাবে তাদের ভুল বুঝতে পারে তারা ভুল বুঝতে পারে এবং তাদের অপরাধের জন্য দবা করে এবং তারা আপুষ মীমাংসার পথে আন্তরিকভাবে ফিরে আসে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তখন যে সমাধানটা হবে সমতার ভিত্তিতে যে দুই দলের মধ্যে হয়েছিল এই কারণে যারা বিদ্রোহী হয়েছে এই জন্য তাদের প্রতি কোন ধরনের গুরুত্ব দেওয়া হবে না তাদের অধিকারের মর্যাদা দেওয়া হবে না এমনটি করা হবে না তখন উভয় দল সমান হয়ে গেল তখন সেই সমতার ভিত্তিতে তাদের সাথে মীমাংসা করতে হবে এবং তাদের পরস্পরের মধ্যে সে একসাথ করতে হবে ইনসাফ করতে হবে সুবিচার করতে হবে সেই সুবিচারটা হলো মানদণ্ডের ভিত্তিতে দাবি পাল্লা দুই দিক একেবারে সমান রাখতে হবে এই দুই দলের মধ্যে এইভাবেই কিন্তু মীমাংসা করতে হবে যারা বিদ্রোহী হওয়ার কারণে তাদের প্রতি কোনো ধরনের অবহেলা করা তাদেরকে গুরুত্ব কম দেওয়া এটা করা যাবে না যদি তারা ফিরে আসে একটা হলো তারা হয়তো ফিরে আসতে পারে স্বেচ্ছায় স্বেচ্ছায় যদি ফিরে আসে তাহলে তাদের বন্দী করা হবে না তাদের মাল সম্পদ বা ব্যাক করা হবে না যদি তারা ফিরে আসে সেই ক্ষেত্রে এসেছে। তখন সে একইভাবে তাদের পরস্পরের মধ্যে মীমাংসা উভয়ের মধ্যে করে দিতে হবে যদি সরকার না থাকে খলিফা না থাকেন তাহলে যে দুই দল এইভাবে ঝগড়ায় যুদ্ধে লিপ্ত হয়েছে তো যারা এই দুই দলের অন্তর্ভুক্ত নয় আরো রয়ে গেছেন সেই তাদের দায়িত্ব হলো তাদের উভয়কে থামিয়ে দেওয়া এবং নিজেদের পক্ষ থেকে আপুষ মীমাংসার ব্যবস্থা করা নিজেরা দায়িত্ব নিয়ে তাদের উভয়ের পক্ষের মধ্যে আপুষ মীমাংসার ব্যবস্থা করে দেওয়া সেই ক্ষেত্রেও ওই একই হুকুম যদি কোনো একটি পক্ষ অবাধ্য হয়ে যায় আপুষ মীমাংসায় না থাকে তাহলে এই তৃতীয় পক্ষ মুমিনগণ যেই পক্ষ তাদের মীমাংসা মেনে নিল তাদের পক্ষ নিয়ে বিদ্রোগীদের বিপক্ষে তারাও অবস্থান নিতে যুদ্ধ করবে। এবং আগের মতোই তাদের ব্যাপারে সেই ফাইফেলাগুলো আসবে মুমিনদের দুই দলের মধ্যে যদি জগড়া ফসাদ হয় মারামারি হয় যুদ্ধ হয় কিন্তু কোন দল কার উপর কুফরির অভিযোগ আনতে পারবে না কারণ এরা মুমিন যেমন কি হয়েছিল জামালের যুদ্ধে সিফিনের যুদ্ধে সিফিনের যুদ্ধে যেমনটি হয়েছিল উবৈদুলি সাহাবারা ছিলেন আলীর বিপক্ষে হজত আয়সা পর্যন্ত অভিযানে গিয়েছিলেন তো এখানে উভয় কক্ষী ছিলেন এটা ছিল তাদের ইস্তেহাদি ভুল সেই ইস্তেহাদি ভুলের কারণে কেউ কাফের হয় না কাকুর হওয়ার জন্য তার বুঝে শুনে ইমান থেকে বিচ্ছুত হওয়া তার কুফুরির বাহ্যিক প্রকাশ ঘটানো অথবা ডিক্লারেশন দেওয়া কুফরি কর্ম প্রকাশ্যভাবে করা এটা প্রয়োজন তার মধ্যে যদি কুফুরির প্রকাশ্য আলামত না পাওয়া যায় তাহলে সে হয় না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 তাদেরকে বাধ্য করা তাদের উপর শক্তি প্রয়োগ করা তখন ওই তৃতীয় পর্যায়ে যারা আছেন তারা যদি না সেই সময় নিজেকে এক পক্ষে নিয়ে নিতে হবে যারা আপুষ মানলো তাদের পক্ষ অবলম্বন করতে হবে উদ্দেশ্য হল যারা বিদ্রোহ করেছে তাদেরকে বাধ্য করা তাদেরকে বাধ্য করা এবং মুমিনদের এই সমাজের মধ্যে সকল প্রকারের সমাজটাকে সম্পূর্ণ এই জন্য সকল মুসলিম ধর তখন এক কথারে সামিল হয়ে যাবে বিদ্রোহীদের বিপক্ষে কিন্তু সেই অবস্থায় তাদেরকে কাফের কোনো অভিযোগ উত্থাপন করবে না তারা বিদ্রোহী একথাতেই आला बोले एक, एक, एक, एक, भा एक दिन চল্লিশ বছরের সমান। যদি একটা বিষয়ে সুবিচার করতে পারে সে সঠিক করতে পারে মীমাংসা করে দিতে পারে সঠিক ফাফলা করতে পারে সে চল্লিশ বছরের আবাদতের সমান সব পেয়ে যাবে এজন্য জন্য তৃতীয় পক্ষের এই মুমিনগণের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাদেরকে ভালোবাসেন কারণ তারা ইনসাফ করেছে মেনে নেওয়ার পরে তারা প্রথম পক্ষের মতোই হয়ে গেল এটা ভালো করে উপলব্ধি করে রাখতে হবে মুমিনগণ পরস্পরের ভাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপুষ মীমাংসা করে দাও আল্লাহকে ভয় করো হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে আল্লাহ তার সুবাহা হুত আলা এখানে এই মুমিন দুই দল মুমিনের মধ্যে পরস্পরের যুদ্ধের এবং অবস্থার বর্ণনা আগের আয়াতে দেওয়ার পর এখানে বলছেন যে মুমিনগন তো পরস্পরের সম্পর্কটা কি ভাইয়ের সম্পর্ক কিন্ন মালমুক মিনু না এ হুয়া কোন মুমিনগন হলো একে অন্যের ভাই পরস্পরের ভাইয়ের সম্পর্ক ফা ভাই না খুবই কম তোমরা তোমাদের ভাইদের মধ্যে আকুশ মীমাংসা করে দাও এখানে বলা হচ্ছে তোমাদের ভাই যেহেতু মুমিনগন পরস্পরের ভাই এই তোমাদের ভাই উভয় দলই যারা পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়েছে মোমিনগন ইমানের সম্পর্কের কারণে পরস্পরের মধ্যে এই ব্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত করেন ইমানের কারণেই সম্পর্ক স্থাপিত হয় আর ইমান না থাকার কারণেই বিচ্ছেদ আসে রক্তের সম্পর্কের কোনো মূল্য নেই ইমানের সম্পর্কের কাছে নিজের আপন ভাইও যদি হয় আর তার সে যদি ইমান এর অনুপথে না থাকে ইমানের অধিকারী যদি না হয় তাহলে নিজের বায়ী হওয়া সত্ত্বেও সে প্রকৃতপক্ষে বায়ী হবে না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 সাধারণত রক্তের সম্পর্কটাকে আমরা আত্মীয় বলি হয়তো এটা আত্মীয় হয় আর রক্তের সম্পর্কে লোকদের মধ্যে তো সেই আত্মার একটা বন্ধন গড়ে ওঠে কিন্তু এটা আসলে রক্তীয় হওয়া দরকার এটা রক্তের সম্পর্ক তো রক্তীয় হবে আর আত্মার সাথে সম্পর্ক হলে হবে আত্মীয় রক্তের সম্পর্ক না থাকলেও অনেক আত্মীয় হয় আমরা পরস্পর্শ আত্মীয় কারণ আমাদের ইমান আছে আমাদের অন্তরে আর সেই আত্মার মধ্যে ইমান আছে বলে আমরা পরস্পরের আত্মীয় আর ইমানের সম্পর্কের কারণে আমরা সকলে পরস্পরের ভাই এই জন্য সকলে মুমিনগণ আমরা হলাম পরস্পরের ভাইয়ের সম্পর্ক রাসুল্লাহ সাল আলহিম আয়সা রাজু আল্লাহাকে বিয়ের পর্বে তিনি স্বপ্নে দেখেছিলেন যখন তিনি আবু বকর রাজিয়াল্লাহুয়ানহুর কাছে বিয়ের প্রস্তাব দিলেন তখন আবু বকর আনহু বললেন যে আপনি তো আমার ভাই বললেন আপনি তো আমার ভাই আমি উনি ভাবলেন যে রাসুল উল্লাহ সাল্লু আলহসালামের সাথে উনার ভাতিত্বের যে সম্পর্ক হয়তো ওনার মেয়ে ওনার জন্য এটা বৈধ হবে না ওনার আবু বকরের ধারণা এটা ছিল তখন তিনি বললেন যে তুমি আমার ভাই তবে তোমার মেয়ে আমার আয়সা আমার জন্য হালাল এই ব্রাতৃত্বের বন্ধন ওই সময়ও রাসুল্লাহ সাল্লু সাথে সাহাবাদের ছিল এবং পাঁচ <laughs> <laughs>